রমাদান উপলক্ষ্যে রোভস মিডিয়া পরিবেশিত অডিও বুক হৃদয়ের বসন্ত এই অডিও উপমহাদেশের বিখ্যাত আলিম মুফতি মাহমদ শাফি উসমানী রাহিমা বিখ্যাত তাফসির গ্রন্থ মা আরিফুল কোরআনের অডিও ভার্শন এই রমাদান যেন হয় আমাদের কোরআনকে বোঝার এবং কোরআনকে ভালোবাসার সূচনা যেমনটা বলেছেন আল্লা রসুল সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহমা আন্তাজ আল্লাহ কুরআনা রবি কলবি হে আল্লাহ আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত সংক্ষিপ্ত সাতানব্বই নম্বর সুরা শুরু করছি পরম করোনয় ও অসীম দয়াল নামে নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে কদো লাইলাতুল কদর সম্বন্ধে আপনি কি জানেন লাইলা কদের লাইলা লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম সে রাতে ফেরেস তারা ও রুহ তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে শান্তিময় সে রাত ফজর সূচনা পর্যন্ত নিশ্চয় আমি একে অর্থাৎ কে নাজিল করেছি সবে কদরে সুরা বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনি কি জানেন সবে কদর কি অর্থাৎ এক হাজার মাস পর্যন্ত ইবাদত করার যে পরিমাণ সব তার চেয়ে বেশি সবে কদরে ইবাদত করার সব এই রাতে ফেরাসগণ ও রুহ অর্থাৎ জিব্রিল তার পালনকর্তার কর্তার নির্দেশক্রমে প্রত্যেক মঙ্গলজনক কাজ নিয়ে পৃথিবীতে অবতরণ করে এবং এরাজ শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিময় হজরত আনা সেবিন মালিক রিয় আনহুর হাদিসে বর্ণিত আছে সবেকদরে কদরে হযরত জিবরিল একদল ফেরেস্তাসহ আগমন করেন এবং যে ব্যক্তিকে নামাজ ও জিকিরে মশকুল দেখেন তার জন্য রহমতের দোয়া করেন কোরআনে একেই বলা হয়েছে সালাম মঙ্গলজনক কাজের অর্থ তাই এছাড়া বর্ণনাগুলোতে এই রাত্রিতে তওবা কুবুল হওয়া আকাশের দরজা উন্মুক্ত হওয়া এবং প্রত্যেক মুমিনকে ফেরেসাগনের সালাম করার কথা বর্ণিত এসব বিষয় যে ফেরেস্তাগনের মাধ্যমে হয় এবং শান্তির কারণ হয় তা বলাই বাহুল্য অথবা আমারের অর্থ এখানে সেসব বিষয় যা দুখানে আমরিন হাকিম বলে বোঝানো হয়েছে এই রাত্রিতে সেসব বিষয় সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করা হয়েছে সবে কদরে এই সবাব ও বরকত ফজরের উদয় হওয়া পর্যন্ত অব্যাহত থাকে অর্থাৎ কোনো অংশে বরকত থাকবে অন্য অংশে থাকবে না এমনটা নয় শুনে এবার আবি হাতিম রাজিয়াল আনহুর বর্ণনায় আছে রসুল্লাহ সাল্লু আলহিউম একবার বনী ইসরায়েলের একজন মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশকুল ছিল এবং কখনো অস্ত্র সংবরণ করেনি মুসলমানগণ এই কথা শুনে বিস্মিতে হলে সুরা কদর অবতীর্ণ হয় এতে এই উম্মতের জন্য শুধু এক রাত্রির ইবাদতেই সেই মুজাহিদের এক হাজার মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে জারির রেহমাহুল্লাহ অপর একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে বরিশ্রাইলের একজন ইবাদতকারী ব্যক্তি সমস্ত রাত্রি ইবাদতে মুশগুল থাকত ও সকাল হলেই জিহাদের জন্য বের হয়ে যেত এবং দিন জিহাদে লিপ্ত থাকত সে এক হাজার মাস এভাবে কাটিয়ে দেয় এর পরিপ্রেক্ষিতেই আল্লা তালা সুরক কদর নাজিল করে এই উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এ থেকে আরো প্রতিমান হয় যে সবে কদর উম্মতে মুহাম্মাদেরই বৈশিষ্ট্য ইবেন কাসিম ইমাম মালিকের এই উক্তি বর্ণনা করেছেন শাফি ই মজহাবের কেউ কেউ একে অধিকাংশের মজহাব বলেছেন হাত তাবি এর উপর ইজমা দাবি করেছেন কিন্তু কোন কোন হাদিসবিদ এই ব্যাপারে ভিন্নমত ব্যক্ত করেছেন লাইলাতুর কদরের অর্থ কি কদরের এক অর্থ ও সম্মান কেউ কেউ এখানে এই অর্থই নিয়েছেন এর সম্মানের কারণে একে লাইলাতুল কদর তথা রাগ বলা হয় আবুবকর ওয়ার্ডরাক বলেন এই রাত্রিকে লাইলাতুল কদর বলার কারণ এই যে আমলহীনতার কারণে এর আগে যার কোনো সম্মান ও মূল্য থাকে না সেও এই রাত্রিতে দৌবা ও ইস্তেকফার ও ইবাদতের মাধ্যমে সম্মানিত ও মহিমান্বিত হয়ে যায় কদরের আরেক অর্থ তাকদির এবং আদেশও হয়ে থাকে এই রাতে পরবর্তী এক বছরের জন্য নির্ধারিত সিদ্ধান্ত ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরস্তাদের কাছে হস্তান্তর করা হয় এতে প্রত্যেক মানুষের বয়স মৃত্যু রিজিক বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেস্তাগণকে লিখে দেওয়া হয় এমন কি এই বছরকে হজ করবে তাও লিখে দেওয়া হয় হজর ই আব্বাস আহর উক্তি অনুযায়ী চারজন ফেরেস্তাকে এসব কাজ সুপর্দ করা হয় তারা হলেন ইসরাফিল মিকাইল মালাকুল মত ও জিব্রাইল আলহিমসালাম বলা হয়েছে নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে নিশ্চয় আমি সতর্ককারী এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় এই আয়াতে পরিষ্কার বলা হয়েছে যে পবিত্র এই রাতে তাকদীর সংক্রান্ত সব ফয়সলা লিপিবদ্ধ করা হয় অধিকাংশ তফসিলবিদদের মতে লইলাত মুবারকা এর অর্থ সবে কদরী কেউ কেউ এর অর্থ নিয়েছেন মধ্য শাহবানের রাত্রি অর্থাৎ তারা বলেন যে তাকদীর সংক্রান্ত বিষয়টির প্রাথমিক ও সংরক্ষিত ফাইসালা সবে বরাতেই হয়ে যায় অতপর তার বিষদ বিবরণ সবে কদরে লিপিবদ্ধ হয় হজরত ইবনে আব্বাস রাজি আনহুর উক্তিতে এর সমর্থন পাওয়া যায় বাঘাভীর বর্ণনায় তিনি বলেন আল্লাহতালা সারা বছরের তাকদীর সংক্রান্ত বিষয়াদের ফয়সালা সবে বরাতে সম্পন্ন করেন অতপর সবে কদরে এসব ফয়সালা সংশ্লিষ্ট ফেরেস্তাগনের কাছে হস্তান্তর করা হয় আগেই বলা হয়েছে যে এই রাতে তাকদীর সংক্রান্ত বিষয়টি নিষ্পন্ন হওয়ার অর্থ হল এই বছর যেসব বিষয় প্রয়োগ করা হবে সেগুলো লৌহে মাহফুজ থেকে নকল করে ফেরেশতাগনের কাছে দেয়া হয় কারণ আসল তাকদির আদিকালেই লিখিত হয়ে গেছে কোন রাত্রি কোরআনে পাকের সুস্পষ্ট বর্ণনা দ্বারা এই কথা প্রমাণিত হয় যে সবেকদর রমাদান মাসে কিন্তু সঠিক তারিখ সম্পর্কে আলিমদের বিভিন্ন উক্তি রয়েছে এমন উক্তির সংখ্যা প্রায় চল্লিশটি তফসিরে মাঝারিতে আছে এসব উক্তির নির্ভুল তথ্য এই যে সবে কদর রমাদান মাসের শেষ দশ দিনের মধ্যে আসে কিন্তু এরও কোনো তারিখ নির্দিষ্ট নেই বরং যে কোনো রাত্রিতে হতে পারে প্রত্যেক রমাদানে তা পরিবর্তিতও হয় সহি হাদিসের আলোকে এই দশ দিনের বিজর রাত্রিগুলোকে সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি যদি সবেকদরকে কদরকে রমাদানের শেষ দশকের বিজর রাত্রিগুলোর যে কোনোটি এবং প্রতি রমাদানে পরিবর্তনশীল মেনে নেয়া যায় তবে সবেকদরের কদরের দিন তারিখ সম্পর্কিত হাদিস হাদিসসমূহের মধ্যে কোনও বিরোধ অবশিষ্ট থাকে না তাই অধিকাংশ ইমাম এই মতিপোষণ করেন তবে ইমাম সাফি রহিমাহুল্লার উক্তি এই যে সবেকদর নির্দিষ্ট দিনেই হয়ে থাকে সেহী বুখারির এক বর্ণনা আছে রসুল্লাহ সালু আলি হাসাল্লাম বলেন রমাদানের শেষ দশকে সবেকদর তালাশ কর সাহি মুসলিমের বর্ণনা আছে শেষ দশকের বিজর রাত্রিগুলোতে তালাশ করো। সবে কদরের ফজিলত ও তার বিশেষ দোয়া এই রাতের সবচেয়ে বড় ফজিলত্ব আয়াতে বর্ণিত হয়েছে যে এই রাতের ইবাদত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এক হাজার মাস তিরাশি বছরের কিছু বেশি হয় এই শ্রেষ্ঠত্ব কতগুণ তার কোন সীমা নেই অতএব দ্বিগুণ তিনগুণ দশগুণ শতগুণ সবই হতে পারে বুখারী ও মুসলিমের এক বর্ণনায় রসুল্লা সাল্লু আলাই বলেন যে ব্যক্তি সবে কদরে ইবাদতে মগ্ন থাকে তার অতীত সব গুণাহ মাফ হয়ে যায় হজরত ইবনা আব্বাস রহণনায় আছে বলেন সবে কদরের সিজরাত মন্তহায় অবস্থানকারী সব ফেরেস্তা জিবরিল আলাামের সাথে দুনিয়াতে নেমে আসে এবং মৎখোর ও শুক্রের মাংস খায় এমন মানুষ ছাড়া প্রত্যেক মমিন পুরুষ ও নারীকে সালাম করে অন্য এক হাদিসে রসুল্ল করিম সাল্লু আলীহাস্লাম বলেন যে ব্যক্তি সবে কদরের কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত সে সম্পূর্ণই বঞ্চিত ও হতভাগ্য সবে কদরে কেউ কেউ বিশেষ নূরও প্রত্যক্ষ করেন কিন্তু এটা সবাই লাভ করতে পারে না এবং সবে কদরের বরকত ও সব হাসিল হওয়ার ব্যাপারে এরূপ দেখার কোন আলাদা বিশেষত্ব নেই কাজেই এর পেছনে পড়া উচিত নয় হজরত আয়সারদ আনহা একবার রসুল্লাহ সাল্লু আলিয়াকে জিজ্ঞেস করলেন যদি আমি সবে কদর পাই তো কি দোয়া করব উত্তরে তিনি বললেন এই দু আল্লা হে আল্লাহ আপনি অত্যন্ত ক্ষমাশীল ক্ষমা আপনার পছন্দনীয় অতএব আমার গুনাহগুলো মাফ করে দিন কদর এই আয়ের থেকে পরিষ্কার জানা যায় যে কোরআনে পাক সবে কতরে অবতীর্ণ হয়েছে এর এক অর্থ এও হতে পারে যে সমগ্র কোরআন লওহে মাহফুজ থেকে সবে কদরে অবতীর্ণ করা হয়েছে অতঃপর জিবরিল আলাইসালাম একে ধীরে ধীরে তেইশ বছর ধরে রসুল আলাইহালামের কাছে পৌঁছাতে থাকেন দ্বিতীয় অর্থ এই হতে পারে যে এই রাতে কয়েকটি আয়াত নাজিলের মাধ্যমে সূচনা হয়ে যায় এরপর অবশিষ্ট কোরআন পরবর্তী সময়ে ধাপে ধাপে অবতীর্ণ হয় সমস্ত আসমানী কিতাব রমাদানেই অবতীর্ণ হয়েছে ইবাহিমের সহিফাসমূহ তৃতীয় রাত রমাদানে জবুর ১৩ রমাদানে অবতীর্ণ হয়েছে কোরআন পাক বিশ রমাদানুল মুবারকে নকে বোঝানো হয়েছে হারিসে আছে সবে কদরে চিব্রিল ফেরেস্তাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজ অথবা জিকিরে মুশকুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন মিনকুল্লি আমর অর্থাৎ ফেরেস্তাগণ সবে কদরে সারা বছরের জন্য নির্ধারিত ঘটনা বলে নিয়ে পৃথিবীতে অবতরণ করেন কোন কোন তফসিরবিদ একে সালামের সাথে সম্পর্কযুক্ত করে এই অর্থ করেছেন যে এই রাত্রিটি যাবতীয় অনিষ্ট ও বিপদাপদ থেকে শান্তিস্বরূপ সালামুন অর্থাৎ এই রাত্রে শান্তিই শান্তি মঙ্গলি মঙ্গল এতে অনিষ্টের নামও নেই কেউ কেউ একে মিনকুল্লি আম্র এর বিশেষণ সাব্যস্ত করে অর্থ করেছেন ফেরেস্তাগন প্রত্যেক শান্তিময় ও কল্যাণকর বিষয় নিয়ে আগমন করে হিয়া হাত্তা মাতুল্লাহ ফজর অর্থাৎ সবে কদরের এই বরকত কোনো বিশেষ অংশে সীমিত নয় বরং ফজরের উদয় পর্যন্ত সারা রাত বিস্তৃত এ সুরায় সবে কদরকে এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলা হয়েছে বলা বাহুল্য এই এক হাজার মাসের মধ্যে প্রতি বছর সবে কদর আসবে অতএব হিসাব কিভাবে হবে মুফাসিরগণ বলেছেন এখানে এমন এক হাজার মাস বোজানো হয়েছে যাতে সবে কদর নেই অতএব কোন অসুবিধা নেই উদয়চলের বিভিন্নতার কারণে বিভিন্ন দেশে বিভিন্ন দিনে সবে কদর হতে পারে প্রত্যেক দেশের দিক দিয়ে যে রাত্রিতে কদর হবে সে রাত্রিতেই সবে কদরের কল্যাণ ও বরকত হাসিল হবে সবেকদর সম্পর্কিত মাসালা। যে ব্যক্তি সবেকদরে কদরে ঈশা ও ফজরের নামাজ জামাতের সাথে পড়ে নেয় সেও এই রাত্রি সবাব হাসিল করে যে ব্যক্তি যত বেশি ইবাদত করবে সে তত বেশি সবাব পাবে রসুল্ল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়ে সে অর্ধেক রাতে সবাব অর্জন করে जो दिशे जो, जमाते तो दिशे पूरो हासिल नाम सेबादते www.facebook.com slash raindrops media also youtube channel www.youtube.com slash raindrops media org 2015